আলহামদুলিল্লাহ রবীল আলমিনাম আল্লাহ শফিল সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল দর্শক মণ্ডলী আজকে আমাদের ধারাবাহিক হাদিসে থেকে মুসমতি হাদিসগুলোর যে বিষয় আমরা জানি দুনিয়া লোভ কমিয়ে আখেরাতমুখী করা মানুষকে কিভাবে আমলের দিকে উৎসাহিত করা যায় সেই বিষয়ের হাদিসগুলোর মধ্যে আজকে আমরা যেটা নেব সেটা হচ্ছে সহি থেকে পাঁচ নম্বর হাদিস আবু হরাই রা রাজি অনুবরণ করেছেন কাল আবী সাল আলী ওন মুজাহিদার যে ব্যক্তি বিধবাদেরকে গরিব মিসকিনদেরকে অসহায় লোকগুলোকে সাহায্য করে সা বলা হচ্ছে তাদের দায়িত্ব গ্রহণ করে তাদের স্পন্সারশিপ নেয় একটা ব্যবস্থা করে দেয় তাদের জন্য যদি পারে কেউ বেশি পারে কেউ কম পারে এইরকম দায়িত্ব নিয়ে অসহায় লোকগুলোর যারা উপকার করতে যায় তাদের দেখভাল করে অর্থনৈতিকভাবে সাহায্য করে বুদ্ধি পরামর্শ লাগলে বুদ্ধি পরামর্শ দেয় বিপদে আপদে তাদের পাশে দাঁড়ায় এইরকম লোকগুলোকে আল্লাহ তালা এত পছন্দ করেন তাদেরকে আল্লাহ তালা এমন মর্যাদা দেন এত সবাব দেন যেমন নাকি তারা আল্লাহ রাসায় জেহাদের মধ্যে লিপ্ত আছে একজন মুজাহিদ যেভাবে আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী সব সময় স্বাবে ডুবে আছে ওই রকম স্বভাব সে পায় অথবা আল কায়ম্লাহার এমন লোকের মতো যে লোকের আমল এত ভালো যে সব সময় রাতের বেলায় নামাজ পড়ে তাহাজ গুজার তাহাজ কাজা হয় না আর প্রত্যেক দিন প্রায় নফল রোজা রাখে সহজে নফল রোজা ছাড়ে না এইরকম নফল রোজাকারী ব্যক্তি নফল নামাজে ব্যস্ত ব্যক্তির মতো স্বভাব পেয়ে যায় যে ব্যক্তি বিধবাদেরকে অসহায় লোকদেরকে অন্য হাজি সে এতিমদের কথায় এসেছে এতিমদেরকে লুক আপটা করে আল্লাহ তালার কাছে তার এত মর্যাদা আল্লাতালা আমাদেরকে দুনিয়ার মধ্যে অনেক সামাজিক দায় দায়িত্ব দিয়েছেন আল্লাহর এ বাদতের পাশাপাশি বিশেষ করে অসহায় বঞ্চিত মানুষগুলো যারা সাহায্যের খুব দরকার মুখাপেক্ষি হয়ে থাকে তাদেরকে লুক লুকাফটা করা দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন আল্লাহ তালা চাইলে ফেরিস্তা পাঠিতে পারতেন আল্লাহ চাইলে তারা এই দুরবস্থায় পড়ত না কিছু লোককে অসহায় করে আল্লাহ রাখেন যেন বাকি লোকেরা তাদের সাহায্য করে তাদের পরীক্ষা হচ্ছে তারা কি করে তাদের সুযোগ হচ্ছে নেকি কামাই করা নেকি অর্জনে এই সুযোগ যদি আমরা কাজে লাগাই এটা কিন্তু অনেক বড় আমল তো কিছু লোক আছে আমাদের মধ্যে যারা হয়তো শুধু এবার করেন কিন্তু সামাজিক দায়িত্বগুলো ধারে কাছে তারা যান না তারা এগুলো খোঁজ খাবার রাখেন না এগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় এটা ঠিক নয় অন্য হাতিস মানফাস ওই লোকটাই ভালো যে লোকটা অন্যের কাজে লাগে অন্যের উপকার করতে সক্ষম হয় অন্যকে হেল্প করে স্বার্থপর যদি হয় আর খুব আল্লাহ আল্লাহ করলাম নামাজ পড়ছি জান্নাতে যাব এটা স্বার্থপরতা হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে অন্যদের খেদমত করা অন্যদেরকে সহযোগিতা করা এটা অনেক বড় আমার এই হাদিসে আমরা এই শিক্ষা পেলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অন্যদের উপকার করার জন্য ব্যবহৃত হওয়ার তফিক দান করুন এরপরে আমরা পরবর্তী হাদিসে যাব এটা শহিমসিমে কিতাবজোহ এবং রাকায়েকে এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আবু হরাইন আপনারা জানেন তো আবু হরাইহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এবং ওনাকে বলা হয় রাউয়াতুল ইসলাম ইসলামের বর্ণনাকারী ওনার কাছ থেকে হাদিসের মাধ্যমে ইসলামের এত আহকাম এসেছে এত খোঁজখবর এসেছে এত মেসেজ এসেছে আল্লাহ তালা ওনাকে তার যা যায় খায় দান করুন তিনি এই কবরে শুয়ে শুয়ে বসে পড়ছি তিনি কবর শুয়ে শুয়ে কত হাদিস তিনি বয়ান করে চলে গেলেন তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল আলাম একদিন বললেন একজন লোক একদিন মরুভূমিতে একটা রাস্তা পাড়ি দিয়ে কোন দিকে যাচ্ছে হঠাৎ করে তার মাথার উপরে ম্যাগের আওয়াজ পেলেন ম্যাগের আওয়াজের মধ্যে কথা শোনা যায় ম্যাগ থেকে কথা আসছে ম্যাগের ওখান থেকে বলা হচ্ছে যে অমুক লোকের বাগানে বৃষ্টি বর্ষণ করে আস ম্যাগকে কেউ বলছে আকাশের ম্যাগকে একজন কমান্ড করছে যে তুমি অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করে দাও অমুকর নাম তিন নামটা শুনলেন ফাতানা খাদা আলিকা সাহাব এরপরে তিনি দেখলেন ঠিক কথা শোনার পরে ম্যাগটা সরে ওই দিকে চলে গেল একদিকে চলে গেল গিয়ে দেখলেন যে সেখান যে সেখানে আফরাগা আফরাকা ফি হার ওই এলাকায় একটা ছোট্ট এলাকার মধ্যে ম্যাগ বেশ বৃষ্টি হচ্ছে এবং আশেপাশে তেমন নাই খালি ওই জায়গা কেন্দ্রিক বৃষ্টি এখন তিনি চিন্তা করলেন যে কোন দিক থেকে আসলো ওইদিকে ওইদিকে বৃষ্টি হলো এই ঘটনা কী একটা লোকের নামও আমি পেলাম কার ওখানে বৃষ্টি দিতে বলল সেই লোকটাকে আমার বের করা দরকার তখন তিনি যেদিকে এক হচ্ছিলো ওইদিকে গেলেন গিয়ে ওইদিকে কিছু জাগা জমি ঘর আছে কোন বাড়িতে কাকে জিজ্ঞেস করবেন একটু যাওয়ার পরে দেখলেন যে একটা পানির নহর একটু নেমে আসতেছে যে বৃষ্টি হলে পানি একটু নেমে যায় যে ছোট একটু নর্দমার মাথা থাকে না ওইটাকে ফলো করছেন ওখানে গিয়ে দেখলেন ফাই দারা দোলুন কা এমনফি হাদিয়ে দেখতে পেল যে একটা লোক বাগানকে ঠিক করছে পানিগুলো যাতে বাইরে না চলে যায় পানিগুলোকে ধরে রাখার জন্য হাতের মধ্যে একটা কিছু নিয়ে এটাকে কোদাল বা এই জাতীয় অন্য কিছু একটা দিয়ে মাটিকে দিয়ে পানিটা ধরে রাখার চেষ্টা করছেন যত বেশি ধরে রাখা যাক বাগানের মধ্যে থাকে যেন পানিটা এই আগন্তক লোকটা তার কাছে গেলেন বলেন ইয়া আব্দাল মা ইসমুখা আল্লাহর আপনার নামটা কি বলবেন সালাম কালামের পরে এই প্রশ্ন করে বসলেন খ্যাতওয়ালাকে জিজ্ঞেস করছেন আপনার নামটা কি আমার নাম তো অমুক ওই নাম লীল এসমিলামি আফি সাহাবা তখন তিনি দেখলেন যে সেইম নাম যেটা ম্যাগের ওখান থেকে আওয়াজ আসছিল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো সেইম নাম সে বলে ফাঁকাল আল্লাহ হইয়া আব্দাল্লাহ লিমাতাস আল উনিআ এখন খেতওয়ালা জিজ্ঞাসা করেন হে আল্লাহ রান্দা আপনি যিনি আগন্তক এসেছেন তাকে আপনি হঠাৎ করে আমার নাম জিজ্ঞাসা করেন কারণ কি ফাঁক আল্লাহ ইন্নিহ যেই বৃষ্টি তোমার এখানে বর্ষণ করলো পানি এই পানি যে ম্যাগ থেকে এসেছে সে ম্যাগের ওখান থেকে আমার কাছে আওয়াজ আসছিল আমি অমুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম বলা হলো যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করে আসা ম্যাগকে কেউ বলছে আর ম্যাঘ সঙ্গে সঙ্গে তোমার বাগানের উপরে এসে বৃষ্টি বর্ষণ করে চলে গেল এখন আমাকে বলো ফ্যামা তাস না তোমার এই বাগান আর তোমার ফজিলতটা কী এত মর্যাদা কেমনি হলো কী মহিমা আছে এখানে আমি জানতে চাই নিশ্চয়ই সামথিং স্পেশাল হ্যাপেনিং হিয়া তোমার কোনো কাজ অত্যন্ত মহৎ অবশ্যই আল্লাহ তালা তোমাকে স্পেশাল ফেভার করে ম্যাগটা তোমার নাম নিয়ে আসতেছে তোমার নামে তাকে পাঠানো হচ্ছে কি এমন কাজ তুমি করো আমার জানার খুব ইচ্ছে প্লিজ তুমি আমাকে একটু বলো কল আম্মা ই দা কুলতে হ্যাঁ সে বলে আমি খুব ইন্টারেস্টেড না এগুলো বলা বলি করার জন্য এখন তুমি যেহেতু জানতে চাও আর আমি তো কনফার্মও না সেটাও ঠিক কিনা তবু আমি আহামরি কোন এত বড়ো ম্যাগ আমল করারই কিছু না একটা আমল করি এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহতালা যে ফসল দান করেন এই ফসলটাকে আমি তিন ভাগ করি আতা সাদ্দাকু বেসলসিহি তিন ভাগের এক ভাগ আমি সাদকা খায় রাত করি গরিব অসহায় মানুষকে আত্মীয় স্বজনকে হক আদায়ী করে দেই দান খারাত করে দেই ও আকুলো আনা আলি সোলো আল আর তিন ভাগের এক ভাগ আমার পরিবার পরিজনের মেনটেন্সের জন্য খাবার দাবার এগুলোর জন্য রাখি আর ও আরুদুফি হা ষোলো বাকি তিন ভাগের এক ভাগ এই বাগানের খরচপত্র মেনটেন্স ফার্মের জন্য যা কিছু করা লাগে বীজ বপন হাল চাষ বদলা কামার এগুলো নেওয়া এসবগুলো বাগানের পিছনে আমার একটা খরচ হয় তিন ভাগের এক ভাগ সেই কাজে আমার সম্পত্তিতে বা এই এখানকার প্রোডাকশনটাকে এখানকার যেটা যা আমি পাই তিন ভাগে ব্যবহার করি এক ভাগ আল্লাহর আসছে এক ভাগ আমার নিজের পরিবারের ভরণ আরেক ভাগ বাগানের কাজের মেনটেন্স এবং উন্নতির জন্য আমি ব্যবহার করি নিয়মিত প্লান আমার এটা এবং এর কারণে আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন শান্তি রাখছেন খাই বরকত পাচ্ছি তাই এখন আমাদেরকে এরকম আল্লাহ তালা যদি জমি নিয়ে সম্পত্তির মধ্যে এরকম উন্নতি হয় রোজগার হয় ফসল হয় আমরা তিন ভাগের এক ভাগ দেওয়ার মতো হিম্মত আছে। অনেক বড় স্যাক্রিফাইস না ইনকামের তিন ভাগের এক ভাগ মাসো আল্লাহ আর সেটা স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য তার জন্য অবধারিত হয়ে গেল আল্লাহ তার রেজিককে এমনভাবে বাড়িয়ে দিলেন গায়ে বিকুদরতে যে অন্যরা না দিয়ে তারা এরকম পাচ্ছে না যারা এরকম যায় না তাদের জমি এইভাবে আসছে না সাধারণ বৃষ্টি আসলে কুদুর আসছে কিন্তু স্পেশাল বরাদ্দ এই লোকের জন্য দর্শক মণ্ডলী আমাদের একটি বিরতি এসে গেছে আমরা বিরতির পরে আরো কিছু শুনবো ইনশাল্লাহ আসসালাম দর্শক মন্ডলী আমরা আজকে যে হাজির শুনব এটি বর্ণনা করেছেন সাহাবি জাভের রাজি আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة وما سرق له منه صدقة وما أكل الصبع منه فهو له صدقة وما أكل للطير فهو له صدقة ولا يرزأه أحد إلا كان له صدقة দুনিয়াদারির অনেক কাজের মধ্যে আল্লাহ তালা আমাদের নেকির এত ব্যবস্থা রেখেছেন তার মধ্যে হাদিসটি অন্যতম রাসেল সাল্লসলামে স্বাদ করেছেন মুসলিম যখন বৃক্ষরোপণ করে কোনো গাছের চারা লাগায় কোনো ধরনের চাষবাস করে তাহলে সেখান থেকে যে ফসল আসে যে ফল ফলা দিয়ে আসে এসব কিছু তার জন্য সদাকার কারণ হয়ে যায় এমন কী নিজে যেটা খায় এটাও তাকে সদকার স্বভাব দেওয়া হবে আর কেউ চুরি করে নিয়ে খেয়ে ফেলেছে তার ফসল থেকে নিয়ে তার ফল নিয়ে গেছে সেটাও তার জন্য সদাকার কারণ হয়ে যাবে গরু ছাগল বা অন্যান্য কোনো জানোয়ার পশু পাখি তার এখান থেকে খেয়ে ফেলেছে সেটাও তার সদাকার কারণ হবে পাখি এসে খেয়ে নিয়েছে এটাও সদাকার স্বভাব সে পাবে কোনো লোক যদি তার ওখান থেকে জোর করে কিছু নিয়ে যায় বা যাই নেয় যেভাবেই নেয় সবটাই তার জন্য সাদা কারণ হয়ে যাবে কত বড় কথা এক নম্বরে নিজে খেলেও সাদা কাত বড় কথা আমি খেলাম আমি চালবাস করি এটা আমার জন্য আল্লাহ তালা সদাকার সাব দেবেন আমি বাজার থেকে কিনে এনে খেলে এই স্বভাবটা পাওয়া যাবে না তাহলে ইসলাম মানুষকে এই জমিনকে চাষবাসের কাজ করে চাষাবাদ করে জমিনকে কাজে লাগানোর জন্য কি পরিমাণ উৎসাহিত করেছে নিজের বাড়িতে জায়গা আছে রাস্তা আছে দুই পাশে গাছ লাগালে অনেক ফল পাওয়া যাবে উঠানের শেষ মাথা কিছু লাগাই দিলে সবজি হয়ে যাবে অনেক লোক আমাদের সমাজে আসে এইগুলো গুরুত্ব দেয় না কেউ কেউ করে কেউ করেন বেশ ইনকাম পেয়ে যান অনেক তরকারি হয়ে যায় নিজেরা খেতে পারেন বিক্রি করতে পারেন সংসারের বরকত হচ্ছে কিছু লোক আছে তারা অভাবই তারা অভাবে টাকা নাই থাকে এই যে টুকটা করলে হাত নাড়াচাড়া করলেও যে অনেক বরকত হবে আল্লাহ আল্লাহতালা সংসারটাকেও চালা দেবেন এবং নিজে সব পেয়ে যাবে কত বেশি এটার খবর নাই ইসলাম বেকার সমস্যাটাকে পছন্দ করে না অলস হয়ে টাকাকে পছন্দ করে না আর বিশেষ করে চাষবাসের কাজটা অনেক বড় মোবারক কাজ বোঝা গেলো ইন্ডাস্ট্রি করার তুলনায় এটা মোবারক বেশি ইন্ডাস্ট্রিতে যত প্রোডাকশন বের করলো ওইটার স্বভাবের কথা আসেনি তাই না স্বভাব কৃষি কাজ করার জন্য সারা দুনিয়ার মানুষ বেঁচে আছে কী খেয়ে মাটির থেকে যেগুলো বেরিয়ে আসে সেগুলো খেয়ে আর মাটি থেকে ন্যাচারালি কিছু চাষবাস না করলেও পাওয়া যায় সেগুলোর পরিমাণটা সামান্যই মানুষকে নিজের হাতে করেই খাবার সাপ্লাই দিতে হয় ঠিক না। আমাদের অনেক সময় গ্রামে দেখা যায় এই যে কচুর শাক কচুর লতি এগুলো জঙ্গলে পড়ে আসে খুঁজে খুঁজে নিয়ে আসছে সেখানে আসছে সেগুলো কেউ চাষবাস করা লাগে না এগুলোও কিছু মানুষের খাবার হয় কিছু বন জঙ্গলে ফ্রুট্রুট আছে এগুলো খাওয়া যায় নিয়ে আসে কিন্তু অধিকাংশ খাদ্যগুলো যেগুলো বাজারে সাপ্লাই হচ্ছে আমরা খাচ্ছি সেগুলো মানুষের হাতে করা জিনিস চাষবাস করে তৈরি করা যদি মানুষ এটা না করে তাহলে পৃথিবীর মধ্যে খাদ্য সংকট দেখা দেবে তাহলে ইসলাম উৎসাহিত করছে কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর জন্য পৃথিবীর অনেক দেশ আছে সেখানে কোনো কিছু উৎপন্ন হয়ই না বলতে গেলে ইউরোপের অনেক দেশ আছে সেখানে ফসল খুব কম হয় সেখানে শীত বেশি থাকে ফসল হয় না একটি ফসল হয় মাত্র দুই তিন মাস একটু সামারের মতো থাকে একটুখানি বসন্তকালের মত বলা যায় ওই সময় কিছু হয় কিছু কোন কোনো জায়গায় গম হয় একটু আলু হয় একটু টমেটো হয় এরকম কিছু হয় কিন্তু ধান চাল যেগুলো বেশি করে যেভাবে হয় গম টম অনেক বেশি যেগুলো হয় যে সমস্ত হয় না এক দেশ দেশ দেশে খাবার যেতে হয় খাদ্য রপ্তানি আমদানি পৃথিবীতে সবচেয়ে বেশি হয় কোথাকার খাদ্য তৈরি হয় কোন জায়গায় গিয়ে মানুষের নিজেকে সাপ্লাই দিচ্ছে এই কৃষি কাজ করা করা উদ্যোগ নেওয়া কোনো জমিনকে বেকার ফেলে না রাখা এগুলো অনেক বড়ো মোবারক কাজ নিজে খেলেন তাতেও সাহায্য আপনি বাজার থেকে কিনে আনলে ওই সব পাবেন না আপনার ঘরে উৎপন্ন করে বাড়িতে উৎপন্ন করে জমিনে উৎপন্ন করে খেলে আল্লাহ তালা আপনাকে সদাকা সাব দান করবেন চুরি হয়ে গেলে চোরে খেয়ে ফেলেছে চরে নিয়ে গেছে আমাদের কত দুঃখ আহারে চড়ে নিয়ে গেল খুব মন খারাপ হয়ে যায় এই হাদিস শোনার পরে যে চরে নিয়ে গেছে তার গুণা হবে কিন্তু আমার কি হবে আমার সদাকা সাব হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ক্ষতি হল আমি দেখেছি ছোটো গ্রামের মধ্যে এ একজনের লাউ কদু নিয়ে গেছে আরেকজনের চুরি করে এরকম অনেক কিছু টুকটাক হয়ে যায় আর লোকেরা মন খারাপ বকাবকি গালমন্দ গ্রামে যা হয় অনেক হয়েছে লোকেরা কিন্তু জানে না যে চুরি করে নিয়ে গেছে কষ্ট লাগছে এটা ঠিক কিন্তু তার ক্ষতি যতটুকুন হয়েছে লাভের পরিমাণ অনেক বেশি বিশাল স্বভাবের বস্তার জোগাড় হচ্ছে গরু ছাগলী খেয়ে ফেলেছে অনেক সময় গ্রামে ইগুল নিয়ে ঝগড়া হয় একজনে লাউ বা কদুর চারা লাগিয়েছে তার গরু ছাগল এসে খেয়ে ফেলেছে আহা এত মন কষ্ট এত খারাপ লেগেছে এটা নিয়ে ব্যায়াম দর বা ঝগড়া ফাজা ধরে মারামারি দাঙ্গাও হয় মাঝে মধ্যে। মানুষ বুঝে না যে তার জন্য সান্ত্বনা আছে তার এই লাউ থাকলে বিশটা লাউ ধরতো তিরিশটা লাউ ধরতো অনেক বড় ফায়দা হতো এখন এই গরু খেয়ে ফেলার কারণে কিচ্ছু হবে না শেষ সব বেকার চলে গেল আল্লাহ তালার কাছে জমা আছে সব হ্যাঁ এত অস্থির হবে না এত মন খারাপ করবেন না এত দুঃখিত হবেন না এত গোসা হবেন না আপনি পাবেন সব কিছু আল্লাহ তালার কাছে জমা আছে আল্লাহ তালার কাছে কেউ জোর করে নিয়ে গেছে কেউ ছিনিয়ে নিয়ে গেছে এরকম বহু জায়গায় হয় কোন কোন চরাঞ্চলে কেউ ফসল করে ধানের ফসল আর লাঠিয়ার বাহিলি নিয়ে এসে ধান কেটে নিয়ে যায় আরেক দল এরকম হয় মাঝে মাঝে তো মানুষ মারা গেল এত কষ্ট করে করলাম সব বেকার গেলো নিয়ে গেলো আরেকজন দুঃখ লেগেছে কষ্ট লেগেছে নিয়ে গেছে জালিম জালিমের বিচার আল্লাহ করবেন কিন্তু আপনার যা অবধারিত হয়ে আছে আল্লাহ কাছে আপনি বসে বসে সদাখা সব পেয়ে যাবেন আপনি সর্বহারা হননি আপনি হারাননি এভাবে করে আল্লাহতালা এই একটি জমিনের ফসলের কারণে একটি গাছ লাগানোর কারণে ফলের গাছ লাগানোর কারণে যে কোনো গাছ আমরা লাগাই ছায়া পাওয়ার কারণে আপনি রাস্তার কাছে গাছ লাগিয়েছেন আলোকের হাঁটতে গরমের সময় দুপুরবেলা আপনি সব পেতে থাকবেন তাহলে আসুন আমরা এই যে আমাদের সবাব জোগাড় করার কত তরিকা আছে পৃথিবীকে আবাদ করা নির্মাণ করা গাছ লাগানো ইসলাম উৎসাহিত করেছে বৃক্ষ নিধন চলছে এখন আর সরকার এই বৃক্ষ নিধন থেকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ সপ্তাহ করে বিভিন্ন দেশে এসব এসব দেশে করে উপমহাদেশে ইউরোপেও দেখেছি বৃক্ষরোপণ সপ্তাহ এই বৃক্ষরোপণ সপ্তাহ লাগে না তো আমাদের সারা বছর পালন করতে হবে অনেকেরই বাড়িঘর আমাদের আছে যে খালি জায়গা আছে আমরা বেকার রেখে দিয়েছি এখানে পেয়ারা গাছ লাগানো যায় গাছ লাগানো যায় এখানে একটি টমেটোর চারা লাগানো যায় এখানে বেগুন চারা লাগানো যায় শহরে বন্দরে তো অনেকে টাবের মধ্যে করে ফেলছে সে মাসা আল্লাহ কৃষি লোকে আল্লাহ তালা এমন তফফিক দিয়েছেন চারা লাগায় বারো একটা টাবের মধ্যে এবং এতগুলো কাঁচামরিষ পাওয়া যাচ্ছে সেখান থেকে সারা বছর পাচ্ছে বারো মাসি আছে আছে কিনা এবং এরকম অনেক রকমের মানুষ যাদেরকে আল্লাহ তালে জ্ঞান দিয়েছেন তৌফিক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন তারা মাসা আল্লাহ সারা বছর পাচ্ছে গ্রামে অনেক আছে এরকম সারা বছর তারা পাচ্ছে আবার কিছু লোক গ্রামেও আছে শহরে আছে ওই ব্যাগা গানে বাজার যাবে এই সাড়া একটু হাত নাড়াতাড়া করে না আপনি গাছ লাগিয়ে গেলে একটা তাল গাছ যদি লাগিয়ে যায় কেউ কয় সিঁড়ি কয় বংশ এই তাল খাবে বলেন তো কত তাল পড়বে আপনি লাগি কবর চলে গেছে মানুষ খাবে আর আপনার কাছে সব যেতে থাকবে এজন্য জন্য আপনারা যারা আছেন শিক্ষা গ্রহণ করেন যে আমরা সবাই গাছ লাগাব আমরা সবাই বিভিন্ন ফলের গাছ লাগাব আমরা সবাই আমাদের খেতে খামার কাজ করব এবং যেখানে খালি জায়গা আসে বেকার রেখে দেব না জমিন শুনে ভরে দেই। মুসলমানদেরকে আল্লাহ তালা পৃথিবীতে দেওয়ার জন্য এনেছেন খাওয়ার জন্য শুধু নয় আমি একজন গাছ লাগালে কত লোক খাবে তা যিনি তাল গাছ লাগিয়েছেন তারাই তাল কত লোকে খায় গ্রামের ছোটকালে আমাদের মনে আছে তাল পড়লে সবাই নিয়ে দর দিত কত লোকে খাচ্ছে একটা লোকে লাগিয়ে গেছে আর তিনি কবারে বসে বসে পাচ্ছেন সচেয়ে বিউটিফুল অপরচুনিটি এত সুন্দর শুধু গালা তার আমাদেরকে দিয়েছেন মুসলিম জাতি বেকার থাকতে পারে না বেকার একটা অভিশাপ অনেকে তাকিয়ে থাকেন আমাকে কেউ চাকরি দেয় না আমাকে কেউ পুঁজি দেনা ব্যবসা করতে আত্মীয় স্বজন বিরুদ্ধে অভিযোগ করেন আল্লাহ আল্লাহতালার কাছে আপনি চান আপনি চেষ্টা করেন আপনি ছোট থেকে ছোট থেকে শুরু করেন আল্লাহ তালা আপনাকে খাইও বরকত দেবেন এভাবে যদি আপনি হাত নাড়াচাড়া করেন আপনার বাড়ি কেন্দ্রিক ঘর কেন্দ্রিক আপনি দেখবেন আপনার নিজেকে একটা সুন্দর বরকত চলে আসে দুনিয়ার মধ্যেই আর আখেরাতে আপনি কত অপুরন্ত নেকি পাওয়ার ব্যবস্থা হয়ে গেল যে আপনি এটা সদাকা জারিয়ার কাজ করবে বড় বড়ো গাছ যখন লাগিয়ে যান ফলের গাছগুলো এই ফল লোকেরা খাবে আর আপনি কি সুন্দর নেকি পেতে থাকবেন এত সুন্দর সহজ সুযোগ নেকি কামানোর জন্য কি হাতছাড়া করা যায় আমরা সবাই সিদ্ধান্ত নেই যে আমরা সবাই ইনশাল্লাহ এখন থেকে সতর্ক হয়ে যাব সময় কাজে লাগাবো বেকার থাকব না প্রতিটি জায়গায় আমরা উৎপাদনের জন্য এবং বৃক্ষরোপণের জন্য ফসল খ্যাত করার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সর্বপ্রথম কি খাওয়া হবে এসে জিজ্ঞাসা করেছিল রাসুলামকে সত্যি নবী জানবে জান্নাতে গেলে আগে কি খাওয়া হবে মাছের কল্টের কলজা দিয়ে মেহমানদারি করাবেন আল্লাহ তালা আগে মাছের কলিজা তো মাছটা তো তাহলে খুব ভালো জিনিস এবং দুনিয়া তো ভালো জিনিস আল্লাহতলা মাছকে বলেছেন লাহমান তরইয়া ফ্রেশ মিট তোর তাজা গোস্ত বলেছেন এবং ডাক্তাররা বলে যে মাছ বেশি খাবেন গোস্ত কম খাবেন এরপরে আপনারা যেটা বেশি ভালো লাগে সেটা পাবেন যা চাও সেটাই দেওয়া হবে কোনো ফিক্স মেনু থাকবে না যে এই বেলায় ওই আর একটা একদম স্বাধীন থাকবে যেটা মনে চায় আল্লাহ তালা আমাদেরকে জানাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন আমি আমাদের এই সেশন এখানে শেষ হলো ইনশাল্লাহ আগামী সেশনের আহ্বান রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ